বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আর বেনারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আর বেনারে করো যদি ভয় আর ব্যাবি জয় রক্ত আর জীবনের বিনিময় আর ব্যাজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন নদী রাজবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়াবসে থাকা নয় সে কো নদী রাজবে না করো যদি ভয় আজ ব্যাগিজাত রাত্ত আর জীবনের বিময় আজ ব্যাগিজাত রাত্ত আর জীবনের বিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো অধীন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে নয় সে কোনোদিন আসবে না রে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব টুকু জমিনেই ঢেলে দেবেন লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব টুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেওয়াব সে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব জীবন দেওয়াবো সে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে যায় ভক্ত মানে জীবনে যদি ভয় কোথা থেকে কোন ভিন্দে শিশু আমার দেশে এসেন সেবার নামে বসল জুড়ে মিরিজা পড়ের বেশেন থেকে কোন ভিন্দেশ শিশু আমার দেশে এসেন সেবার নামে বসলো জুড়ে পরের বেশেন ওদের করতেন আস্তা নাবুধ হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তা নাবু হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয় সে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয় সে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আজ ব্যাপার রক্ত তার জীবনের বিনয় আজবে বিজয় রক্ত আর জীবনের বিলায় বিপ্লব মানে জীবন দেয়াব সে থাকা নয় সে কোন দিনারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া থাকা নয় সে কোন অধী লাগবে নারে কর যদি ভয় শাসনের নামে কেউ ভাবিসে মেহনতি জনকার ইমানের ওপর আঘাত ওরা হানি চে শাসনের নামে কেউ বা পিছছে বারে বারে প্রতারণার ও ইফাদে পড়ে মোরা জীবন করেছি খয় প্রতারণারই ফাদে পড়ে মোরা জীবন করেছি খয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কো নদী রাজ বেনারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে ক নদী রাজ বেনারে কর যদি ভয় আজকে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আমি ব্যাপী রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারে যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না যদি করি ভয় ধর্মকে আজি পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে কত যে সুপি খুশিতে মাতাল হাঁ দিয়া তহ ধর্মকে আজি পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে কত যে সুপি খুশিতে মাতাল হাদিয়া দিয়া তহ পণ্ডামির সব শিকড় তুলে সত্যের আনুজয় ভন্ডামির সব শিকড় তুলে সত্যের আনুজয় বিপ্লব মানে জীবন দেওয়া থাকা নয় সে কোন দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মাল জীবন দেয় সে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে মেঘ রক্ত জীবনের বিমান। আমি যদিয়ে রক্ত আর জীবনের দিন আমারে দিলল মানে জীবন দেয়া আছে থাকা নয় সেই কোন দিন আমি বিপ্লব মানে দেয়া আছে থাকা নয় সেই কোন দিন তা বিনা বিপ্লব মানে দেয়া আছে থাকা নয় শেকো নদী নেনার রে করো যদি ভয় বিপ্লব মাল জীবন দেয়া বো থাকা নয় শেক ও দিন আজ বে রে করো যদি ভয় বিপ্লব মাল জীবন দেয়া বো থাকা নয়